ডিন অলকি রু আো আলব অফ হল لنا نور أعددنا الروح له سكنا الكون يزول ولا تمحا في الدهر صحائف سؤددنا بنيت في الأرض مساجدنا والبيت الأول كعبتنا الحمد لله رب العالمين আজকে আমরা আলোচনা করব আমাদের দায়িত্ব সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করা এ বিষয়ের উপর মুসলমানদের ইমান কথা বলে তার কর্ম সংস্কৃতি আচরণ ও রাজনীতির মধ্য দিয়ে তার সেই ইমান তাকে সমাজের অন্যদের থেকে পৃথক করে এবং এক ভিন্ন পরিচয় তার করে দেয় সে ভিন্নতা সেফ নাম পোশাক পরিচ্ছদ খাদ্য পানীয় ও ইবাদত গীতে নয় বরং সেটি সৃষ্টিকর্তা জীবন ও জগৎ জীবনের এজেন্ডা মিশন মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবন ধর্ম অধর্ম ইত্যাদি নানা বিষয়ে স্পষ্টতর এক বিশেষ ধ্যান ধারণার ভিত্তিতে ইসলামী পরিভাষায় সেই ধ্যান ধারণাকেই বলা হয় আকিদা আকিদা এবং ইমান অদৃশ্য কিন্তু কোনো ব্যক্তির মধ্যে তা প্রবেশ করলে সেটির প্রবল প্রকাশ ঘটে তার কর্ম ও আচরণের মধ্য দিয়ে তখন তার কর্ম সংস্কৃতি আচরণ ও রাজনীতিও পাল্টে যায় এক বিপ্লব আসে তার জীবনে জিহাদ তখন তার জীবনে অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয় যেমনটি হয়েছিল শাহাবায়কেরামের জীবনে কিন্তু যখন সে বিপ্লব আসে না এবং তার জীবনে জিহাদ শুরু হয় না তখন বুঝতে হবে বিশাল শূন্যতা ও ভ্রষ্টতা রয়েছে তার ইমানও আঁকেই দেয় তাই কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর জীবনে পরিবর্তন আনতে হলে পরিবর্তন আনতে হয় তাদের আঁকেই দেয় তথা ধ্যান ধারণায় নবোত প্রাপ্তির পর নবী সাল্ল্লা আলহসাল্লাম আ মৃত্যু এই কাজটি করেছেন ইমান আকঈদার সেই বিপ্লবের কারণেই প্রতিটি মুসলিম সেদিন মুজাহিদে পরিণত হয়েছিলেন মুসলমানদের আকিদা বাধেন ধারণার ভিত্তি সে মহান আল্লা সুবাহানাহা তালা ও তার রাসুলের উপর বিশ্বাস নয় বরং সমগ্র জগত এবং সে জগতে বসবাসরত মানব সৃষ্টি নিয়ে আল্লা সুবাহানাহা তালার নিজের পরিকল্পনা তথা রুটম্যাপের উপর বিশ্বাসকেও বলা হয় ইসলামে সে রোড ম্যাপটি হলো কোরআনে বর্ণিত সিরাত মুস্তাকিম আর সে বিশ্বাসের সাথে প্রতিটি ইমানদারের উপর দায়িত্ব এসে যায় সে দায়িত্বটি হলো মহান আল্লাহ সুবাহানা হুয়া তাল আর সে রোড ম্যাপের পুরোপুরি অনুসরণ করা এবং সমাজে তখন পথভস্তরা পথ খুঁজে পায় মহান আল্লাহ সুবাহানা হুয়া তাল আর সে রোড ম্যাপের বিরুদ্ধে যে কোনো বিদ্রোহ ও অবাধ্যতাকে কুফুরি বলা হয় তখন বিপর্যয় ও বিফলতা আসে ব্যক্তির জীবনে এবং মৃত্যুর পর গিয়ে পৌঁছে জাহান্নামের আগুনে জিহাদ হলো রাষ্ট্রের বুকে সিরাতুল মুস্তাকিমের অনুসরণকে জারি রাখার প্রচেষ্টা যার মধ্যে সে জিহাদ নেই বুঝতে হবে তার ইমানও নেই মুসলিম রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল জনগণের মাঝে জিহাদের সংস্কৃতি প্রতিষ্ঠা করা যে রাষ্ট্রে লাগাতর জিহাদ নেই বুঝতে হবে সেই রাষ্ট্রের সিরতুল মুস্তাকিমও নেই তখন তাবারের সমগ্র সমাজ রাষ্ট্র জুড়ে সে সমাজ ও তখন সুদী ব্যাংক পতিতাপলী নাচের আসর মদের আসর ভ্যভিচারিয়া নাচে কানাচে প্রতিষ্ঠা পায় তখন সাধারণ মানুষ আত্মসমর্পণ করে এমন পথভদের কাছে যারা আল্লাহ আল্লা সুবাহান হুকুমের বিরুদ্ধে সুস্পষ্ট বিদ্রোহ ঘোষণা করেছে তখন দেশ রেকর্ড করে দুর্বৃত্ততে আর দুর্বৃত্তির প্রতিটি ঘটনাই তো পথভষ্টতা আইন আদালত শিক্ষা সংস্কৃতি অর্থনীতি ও পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে অনুষ্ঠিত হয় কাফের তথা পথভ্রষ্টদের নীতি আর একটি সমাজে দুর্বৃত্তির বিশ্বজুরা রেকর্ড দেখলেই বলা যায় সে দেশে জিহাদ প্রতিষ্ঠা পায়নি জিহাদ না হলে রাষ্ট্রে ইসলামের প্রতিষ্ঠা অসম্ভব তখন অসম্ভব হয় দুর্বৃত্তির অবসান অসম্ভব হয় অজ্ঞতার অন্ধকার থেকে বাঁচা বহু দেশের মাঝে আজকের বাংলাদেশও তো বস্তুত তেমনই একটি দেশ এমন দেশে নামাজি ও রোজাদারের সংখ্যা যতই থাক আল্লাহর পথের লড়াই যে ভয়ানকভাবে উপেক্ষিত সেটি বোঝার জন্য কি কোনো গবেষণার প্রয়োজন পড়ে আর মহান আল্লা সুহান প্রদর্শিত পথের প্রতি এমন উপেক্ষা নিয়ে কি জনগণ কল্যাণ পাবে যারা মানুষের সত্যিকার কল্যাণ চায় এই দুনিয়াও আখেরাতে তাদের অন্তত এ নিয়ে গভীরভাবে ভাবা উচিত تقيد الله لنا نور عددنا الروح له سكنا وضح الإسلام الكون يزول ولا تنحى في التهلص خائف سؤدنا ويت في الأرض مساددنا والبيت الأول قعبتنا